আবু হুরাই রাহ রাজিল্লাহ তু আলাহুতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চন্দ্রের মতো উজ্জ্বল অতপর যে দল তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল হবে আকাশের সর্বাধিক দীপ্তিমান উজ্জ্বল তারকার নেয় তারা পেশাব করবে না পায়খানা করবে না তাদের থুথু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক হতে শ্লেচ্ছাও বের হবে না তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি তাদের ঘাম হবে মিস্কের মতো সুগন্ধযুক্ত তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাষ্ঠের বড় চক্ষু বিশিষ্টা হুরগণ হবেন তাদের স্ত্রী তাদের সকলের দেহের গঠন একই হবে তারা সবাই তাদের আদিপিতা আদম আলাহাম এর আকৃতিতে হবেন উচ্চতায় তাদের দেহের দৈর্ঘ্য হবে ষাট হাত